আমরা আগেই বলেছি মোদিনায় ছিল বিভিন্ন ধর্মবিশ্বাস ও গোত্রের বসবাস তিন ধর্মের লোক ছিল মদিনায় মুসলিম ইহুদি ও মুশ্রিক মুসলিমদের প্রথমে দু ভাগে ভাগ করা যায় মক্কা থেকে আগত মোহাজির এবং মদিনার স্থানীয় মুসলিম যাদেরকে বলা হতো আনসার মোহাজিরদের বেশিরভাগই ছিল কোরাইশ তবে কোরাইশ কোন একটি গোত্র ছিল না বরং অনেকগুলো গোত্রের সম্মেলন ছিল এই কোরাইশ মোহাজিদের মধ্যে উসমানি বিন আহ্বান রাজিয়াল্লাহ আনহুর মতো মুসলিম ছিলেন যিনি ছিলেন মক্কার সম্মানিত গোত্র ওমাইয়ার একজন সদস্য আর মুহাজিদদের মধ্যে ছিলেন বিলাল রাজিয়াল্লাহ আনহু যিনি ছিলেন একজন আবিসিনিয়ান দাস আবার আনসারদের মধ্যে দুটি গোত্র ছিল আওস এবং খাজরাজ যা এর আগে অনেকবার উল্লেখ করা হয়েছে আওস আর খাজরাজ এই দুটি প্রধান গোত্রের মধ্যে আবার অনেকগুলো উপগোত্র ছিল ওদিকে ইহুদিদের ছিল তিনটি গোত্র বন কাইনকা বন নজির এবং বন করাইজা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 কিন্তু সেটা তাদের গোত্র পরিচয় অক্ষুন্ন রেখে ও গোত্রের স্বার্থকে মাথায় রেখে পরিষ্কার কোন নীতিমালা ছিল না নৈতিকতার কেউ ধারধারত না গোত্রে গোত্রে হানাহানি চলে আসছিল দীর্ঘ দিন ধরে আরতদের ধর্মীয় পরিচয় ছিল তারা মুশ্রিক কিন্তু তাদের রাজনৈতিক ও সামাজিক জীবনে ধর্মের তেমন কোন প্রভাব ছিল না কিন্তু মদিনার বহুত্ববাদী সমাজে বিষয়গুলো অতটা সহজ ছিল না তাই সম্ভাব্য জটিলতা নিরসনে রসুল্লাহ সাল্লু আলহিবাসাল্লাম একটি সনদ প্রণয়ন করলেন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 সকল সত্যনিষ্ঠ মুসলিম তাদের বিরোধিতা করবে যদিও বা তাদের সন্তান হয় এক মুমিন অন্য মুমিনকে মোমিনকে কাফিরের বদলে হত্যা করবে না এবং কোনো কাফিরকে মমিনের বিরুদ্ধে সাহায্য করবে না সাত কোনো মুসলিম কাফির কুরয়েস্তের যান মালের নিরাপত্তা বা আশ্রয় দেবে না আট কোনো মুমিন এই লিপির ধারাগুলো অস্বীকার করেছে এবং আল্লাহও শেষ দিবসে ইমান এনেছে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 তাদের কেউ বহিষত্রু দ্বারা আক্রান্ত হলে একে অপরকে সাহায্য করবে এবং বিশ্বাসঘাতকতা করবে না তেরো মোদিরাকে পবিত্র স্থান বলে গণ্য করা হবে চোদ্দ এই সনদভুক্ত পক্ষগুলোর মাঝে যদি কোনো সমস্যা বা বিবাদ সৃষ্টি হয় যা থেকে হানাহানি বেঁধে যাওয়ার আশঙ্কা দেখা দেয় তাহলে তার নিষ্পত্তিতে আল্লাহ ও তার রসুলের সিদ্ধান্তই চূড়ান্ত পনেরো নিরাপত্তা দেয়া যাবে না কোনো কোরাইশকে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 অন্যদিকে রসুল্লাহ সাল্লা আলী নতুন একটি ধারণা নিয়ে আসেন তিনি আরব থেকে গোত্রভিত্তিক সমাজ ব্যবস্থাকে প্রতিস্থাপন করে দিলেন উম্মাহ ভিত্তিক সমাজ ব্যবস্থা নিয়ে তিনি বনু আওস ও বনু খজরাজকে এক করলেন নাম দিলেন আনসার মদিনার আনসার ও মক্কার মুহাজিরদের এক করলেন এবং তাদের সাধারণ পরিচয় দিলেন মুসলিম এবং তারা প্রত্যেকে ইসলামী রাষ্ট্রের নাগরিক এখানে কারো গোত্র পরিচয় বা গায়ের রং বা জাতীয়তা প্রাধান্য পেল না বরং যে বিষয়টি তাদের এক করল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 অন্য আয়তে আল্লাহ বলছেন মুসলিমরা হল এক জাতি এবং সর্বশ্রেষ্ঠ জাতি ও কুম্ল পুনহদ আল কুণ অনু আল পুম শহীদ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 আর জাতি হিসেবে মুসলিমদের সক্রিয়তা বজায় রাখতে নির্দেশ দিয়েছেন যেখানে ইহুদিদের কাছ থেকে মুসলিমদের মাঝে অনেক বিষয়ে আহলে কিতাব ও মুসলিমদের মধ্যে কিছু কিছু ব্যাপারে সাদৃশ্য বিদ্যমান ছিল কিন্তু রসুল্লাহ সাল্লাহ মুসলিমদের মুসলিম পরিচয়কে অন্যদের থেকে স্বতন্ত্র রাখতে চেয়েছিলেন এমন অনেক হাদিস রয়েছে যেখানে মুসলিমদের ইহুদিদের থেকে ভিন্নভাবে চলাফেরার নির্দেশ দেওয়া হয়েছে যেমন রসুলুল্লাহ সাল্লু আলিহাসাল্লাম লক্ষ্য করলেন মদিনার ইহুদিরা ইবাদতের সময় চামড়ার মোজা পড়ে না তাই তিনি মুসলিমদের ইবাদতের সময় চামড়ার মোজা পড়ার অনুমতি দিলেন আবার ইহুদিরা মেহেদি দিয়ে চুল রং করত না তাই তিনি মুসলিমদেরকে মেহেদি দিয়ে চুল রং করার নির্দেশ দিলেন এই নির্দেশটি ছিল পুরুষদের জন্য এরকম আরও একটি তাৎপর্যপূর্ণ ঘটনা আছে এবার আব্বাস রাজিয়াল আনহু এটি বর্ণনা করেছেন রসুলুল্লা সাল্লু আলী হাসালাম একদিন দেখলেন মদিনার ইহুদিরা আসুরার দিনে অর্থাৎ মহায়রমের দশ তারিখ রোজা রাখে এবং তারা এই দিনের ব্যাপারে বলে এই দিনে মুসা ফিরাউনকে পরাজিত করেছেন তখন রসুলুল্লাহ সাল্লাহ আলী হাসলাম তার সাহাবাদের বললেন মুসার বিজয় উদযাপনের জন্য তোমরা মুসলিমরা ইহুদীদের চেয়ে বেশি হকদার তাই তোমরা এই দিনে রোজা রাখবে এখানে রসুলুল্লাহ সাল্লাহু আলী হাসলাম বুঝিয়েছেন যে মুসা আলাইসলাম ছিলেন একজন মুসলিম কিন্তু ইহুদিরা মুসলিম নয়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 তাহলে তাদের নিজেদের সমস্যা তাদের ধর্মীয় কিতাব অনুসারে ফায়সালা করতে পারবে আবার তার চাইলে তাদের নিজস্ব সমস্যা ফায়স করার জন্য আল্লা আদালতে হতে দ্বারস্থ স্বাধীনতা ছিল তিনি তাদের মামলা নিষ্পত্তি করে দেবেন অথবা তাদের মামলা তাদের আদালতে বিচার করতে ফিরিয়ে দেবেন এ প্রসঙ্গে আল্লাহ আল্লাহতালা কোরআনে বলেন فإن جاءوك فاحكم بينهم أو أعرض عنهم وإن تعرض عنهم فلن يضروك شيئا وإن حكمت فاحكم بينهم بالقصة إن الله يحب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 অথচ সরিয়া এসেছে এই জিনিসগুলো উৎচ্ছেদ করতে সরিয়াভিত্তিক জীবন ব্যবস্থা না থাকার কারণে মুসলিমদের ইমান জানমাল মাল সবই অনিরাপদ হয়ে গেছে তিন নম্বর রসুল উল্লাহর কর্তৃত্ব এই চুক্তিপত্রের মাধ্যমে মোদিনাতে রসুলুল্লাহ সাল্ল আলি হাসাল্লামের কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয় যদিও তিনি মোদিনাতে একজন অতিথি হিসেবে প্রবেশ করেছিলেন কিন্তু তিনি ছিলেন কার্যত তাদের নেতা আল্লাহাজ আল সুরা আননিসাতে বলেছেন وَمَا أرسلنا من رسول إلا ليطاع بإذن الله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 আর শেষ পন্থার মাঝে মোদিনার সনদ অন্যতমা এসে আল্লাহ রসুলসাল্লাহু আলী চারটি প্রকল্প হাতে নেন মসজিদ নির্মাণ মোহাজির ও আনসারদের মধ্যে ভ্রাতৃত্ব স্থাপন বিভিন্ন গোষ্ঠীর পারস্পরিক ও সম্পর্ক নিরূপণ এবং সামরিক বাহিনী প্রতিষ্ঠা প্রতিটি কাজ রসুল্লাহ সাল্লু আলী আসসালামের কর্তৃত্বের প্রতিষ্ঠা ও স্থিতিশীলতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে এই সনদের একটি বিশেষ দিক হলো। এই সনদে শুধু একজন মানুষের নাম স্থান পেয়েছে আর তিনি হলেন মোহাম্মদ সাল্লু আলিহাসাল্লাম এভাবেই মদিনায় রসুল্লাহর ক্ষমতা সুসংহত হয় চার নম্বর ইহুদি ও মুসলিমদের সম্পর্ক মদিনার সনদ থেকে একটি বিষয় স্পষ্ট রসুলুল্লাহ সাল্লু আলিহাসাল্লাম তৎকালীন আহলিকিতারদের প্রতি বেশ সহনশীলতা দেখিয়েছেন এই চুক্তিপত্রে ইহুদিদেরকে মদিনার অর্থাৎ একটি ইসলামী রাষ্ট্রের নাগরিক হিসেবে স্বীকৃতি দেয়া হয়েছে তাদেরকে ধর্মীয় স্বাধীনতা দেয়া হয়েছিল তারা নিজেদের ধর্মীয় রীতি পালন করার সুযোগ পেয়েছিল এবং সবচেয়ে বড় ব্যাপার হল এই যে তাদের নিরাপত্তা দেয়ার যাবতীয় দায়িত্ব ন্যস্ত ছিল ইসলামী রাষ্ট্রের ওপর অন্যদিকে ইহুদিদের উপর যে দায়িত্ব ও শর্ত আরোপ করা হয়েছিল সেগুলো হলো বহিশত্রু কর্তৃক মদিনা আক্রান্ত হলে ইহুদিরা মুসলমানদের পক্ষ নেবে তারা রাষ্ট্রের জন্য কল্যাণকর মতামত প্রদান করবে এবং এর বিরুদ্ধে ষড়যন্ত্র করবে না মোদিনা নিরাপত্তার সাথে সংশ্লিষ্ট কোনো তথ্য কারো কাছে প্রকাশ করবে না রসুল্লাহ আলিয়া নির্দেশ ব্যতেরিকে কেউ মোদিনা ত্যাগ করবে না এরকম একটি ভারসাম্যপূর্ণ অবস্থা থেকে মুসলিম ও ইহুদিতে সবস্থান হলেও তা বেশিদিন স্থায়ী হয়নি বরং সম্পর্ক কেবল খারাপই হয়েছে কেননা ইহুদিরা মদিনায় মুসলিমদের উপস্থিতি সহ্য করতে পারছিল না রসুল্লাহ সাল্লু আলীহাস্লাম শুরু থেকেই তাদের সাথে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করছিলেন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 রসুলুল্লা সাল্ল আলী হুয়াসাল্লাম মোদিনাকে সকলের জন্য নিরাপদ স্থান হিসেবে ঘোষণা করেছেন মোদিনার পবিত্রতা বজায় রাখার জন্য সেখানে গাছ কাটা স্বীকার করা যুদ্ধ ও অস্ত্র বহন করা নিষিদ্ধ ঘোষণা করা হয় স্বাধীনতা চুক্তিপত্রের একটি ধারায় বলা হয়েছে ইহুদিদের জন্য ইহুদিদের ধর্ম মুসলিমদের জন্য মুসলিমদের ধর্ম অর্থাৎ মদিনার ইসলামী রাষ্ট্রে অমুসলিমদের জন্য নিজস্ব ধর্ম পালনের অধিকার ছিল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 شهداء لله ولو على أنفسكم أو الوالدين والأقربين إن يكن غنيا أو فقيرا فالله أولى بِهِمَا فَلَا تَتَّبِعُ الْهَوَاءَنْ تَعْدِلُوُ وَإِنْ تَلُوُ أَوْ تُعْرِضُو فَإِنَّ اللَّهَ كَانَ بِمَا تَعْمَلُونَ خَبِيرًا هَي ماندار کن نَيَرْ پْرَتِ شُبْ پْرَتِشْتَو وَأَلَّا جَنْنُو سَكْخَ دَتَحَو جَوْدِيَوْتَا تَمَا دَنِّيْجَ دَرْ ংবা মাতা পিতা এবং আত্মীয়গণের বিরুদ্ধে হয় কেউ ধনী হোক বা দরিদ্র হোক আল্লাহ উভয়েরই ঘনিষ্ঠতর অতএব প্রবৃত্তির অনুসরণ কর যাতে তোমরা ন্যায় করতে পারো এবং যদি বক্রভাবে কথা বলো কিংবা সত্যকে এড়িয়ে যাও তবে নিশ্চয়ই তোমরা যা সে বিষয়ে আল্লাহ সম্পূর্ণ অবগত সুর আন্নিসা আয়াত একশো ইনসাফের প্রতিচ্ছবি ছিল মদিনার ইসলামী রাষ্ট্র তৎকালীন আরবের কালচার সম্পর্কে আমরা আগেই বলেছি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 মোদিনার রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয় এর সূত্র ধরে বনকোরাইজায় অভিযান সংঘটিত হয় খন্দকার যুদ্ধে এব্যাপার বিস্তারিত আলোচনা করা হবে ইনশাআল্লাহিতা চুক্তিপত্রের একটি ধারা ছিল মোদিনার কেউই কোরাইসদের সাহায্য করতে পারবে না এই ধারাটি সবার জন্য প্রযোজ্য হলেও মশ্রিকদের জন্য এই ধারাটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ ছিল এর কারণ হল ধর্মবিশ্বাসের বিবেচনায় মোদিনার মুশিকরা ছিল কোরআসদের আপন কারণ তারা উভয় ছিল পোত্তলিকতার অনুসারী অর্থাৎ মুশ্রিক মুশরিক হয়ে মুশ্রিকদের পক্ষ অবলম্বন করা এবং তাদের প্রতি সহানুভূতি থাকাটাই ছিল স্বাভাবিক এই কারণে নবীজ সাল্ল আলী সাল্লাম চুক্তিপত্রের ধারায় উল্লেখ করেন মদিনার কেউ মুসলিম ইহুদি মুশ্রিক কেউই কুরাইসদের কেউ সাহায্য করতে পারবে না এই ধারাটিকে রাষ্ট্রদ্রোহিতার সাথে তুলনা করা যেতে পারে বর্তমানকালের যে কোনো সংবিধানে রাষ্ট্রদ্রোহ সংক্রান্ত ধারা আছে কোন নাগরিক যদি তার রাষ্ট্রের বিরুদ্ধে বহিষত্রুর সাথে এক হয়ে ষড়যন্ত্র লিপ্ত হয় তবে সেটি হচ্ছে সেই রাষ্ট্রের চোখে সর্বোচ্চ অপরাধ মোদিনার ইসলামী এর রাষ্ট্রতিক্রম ছিল না যেহেতু কুরাইশটা ছিল মোদিনা রাষ্ট্রের আসল শত্রু তাই মোদিনার এই চুক্তিপত্রে কোরাইশ ও তাদের মিত্রদের সাহায্য না করার ব্যাপারে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে মোদিনা ত্যাগ করার ব্যাপারে আল্লাহ্লাহ আলী ভাসাল্লামের সিদ্ধান্ত ছিল চূড়ান্ত মোদিনা ছেড়ে কেউ যেতে চাইলে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 মদিনার প্রাথমিক পর্যায়ে কেবল প্রতিরক্ষা বা প্রতিরোধমূলক জিহাদের অনুমোদন ছিল পরবর্তীতে আক্রমণাত্মক জিহাদের ব্যাপারে হুকুম নাজিল হয় কাজেই বর্তমানকালের কোনো ইসলামী রাষ্ট্রের সংবিধান অবিকল মদিনার সনদের মতো হবে না বরং তা রচিত হবে সর্বশেষ ও চূড়ান্ত নাজিলকৃত বিধানের ওপর ভিত্তি করে আমাদের আজকের আলোচনা শেষ করার আগে আমরা দুটো বিষয় নিয়ে আলোচনা করব মূলত আমাদের মধ্যে প্রচলিত একটি ভুল ধারণার অপনোদন নিয়ে আমরা কথা বলব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 তাই এটা একটা সেকুলার বা ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। মুসলিমদের মধ্যে একটা উল্লেখযোগ্য অংশ এই ধরনের ধ্যান ধারণায় বিশ্বাস করে এই ধ্যান ধারণাটি নিচক একটি ভুল ধারণা নয় বরং এই ধারণাটি ইসলামের একেবারে মৌলিক আকিদার বিরোধী কোরআনে আল্লাহ তালা একাধিক আয়াতে দিন ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য নবী নবিরাসুলদেরকে পাঠিয়েছেন বলে উল্লেখ করেছেন وبِه نوحا والذين اوحينا اليك والذي اوحينا اليك وما وصينا به ابراهيم وموسى تتفرقوا فيه كبر على المشركين ما تدعوهم إليه الله يجتبي إليه من يشاء ويهدي إليه من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 নবীজির মিশন সমাপ্ত হত অথবা মোদিনায় হিজরত করাই হতে পারত সিরাতের শেষ কাহিনী কারণ মোদিনায় নবীজি সাল্লু আলী ওয়াসাল্লাম নিরাপদ সাহাবিরা নিরাপদ কিন্তু এখানেই শেষ নয় বরং হিজরত থেকে শুরু হয়েছে নতুন একটি অধ্যায় মোদিনায় আল্লাহ সাল্লু আলী ওয়াসাল্লাম একটি রাষ্ট্র প্রতিষ্ঠা করেছেন এবং চারিদিকে সম্প্রসারিত করেছেন আর এই রাষ্ট্রের সার্বভৌম ক্ষমতা কোন মানুষ দল বা গোচরে ছিল না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 इल्लाम केकुलार धर्म मन रामनीति नागरिक जीवन के, के अनुपस्थित मन शिक्षा और विचार व्यवस्था कर मुसल जारे मूलधार्पर्क नहीं आलमीन वरिबा प्रोजेक्ट समर्कते ডবল অথবা ফেসবুক পেজ ডব ডবল ডবল অথবা ইউট্যুব চ্যানেল ডবল ডবুট মিডিয়া